আইসার রাজে আহত আলহানহেতে বর্ণিত তিনি বলেন হ্যাঁ আল্লাহ রসুল নিশ্চয়ই কুমারী মেরা লজ্জা করে নবিসাল্লু আলু সাল্লাম বলেন তার চুপ থাকাটাই হচ্ছে তার সম্মতি